المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد جدرش السرطة بحيبنا السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أثناء كاماكي الدنيا تشهد كرمي بوتجو كتار جنو باتي سن ارتايتو تني قرآن الكريم اكاديك سورار بتاري بولتسن হে আমার গোলামেরা তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ঠিক একইভাবে সুবাহ সুরাত আলী ইমরানের ভিতরে বলতেছেন ওয়াসারি রাত তোমরা তোমাদের রবের মাঘেরাত ক্ষমা এবং দয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করো সৎকর্মের অর্দু হাসম এবং একই সাথে ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো সৎকর্মের যে জান্নাতের প্রস্ত হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব ও পরিমাণ ওদলিল মুত্তাহিন যে জান্নাতকে রব আলমিন প্রস্তুত করে রেখেছেন মোত্তাকিতের জন্য কে اجيبে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা কা আরদি সামাঈ ওয়াল আরদ ওয়িদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তোমরা তোমাদের রবের মাগফিরাত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য ভালো প্রতিযোগিতা করো এবং ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো যেই জান্নাতের postcss হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ যেই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন তৈরি করেছেন লিল্লাযিনা আমানু যারা আল্লাশক শ্রোতা আল্লাহ সুবাহর এই নির্দেশ আমরা বাস্তবায়নে সার্বক্ষণিক ভাবে আল্লাহ নবী সাল্লাম তাই আমাদের জীবনের সুস্থতম সময়গুলোকে অবসর সময়গুলোকে মূল্যায়নের জন্য তিনি উৎসাহ দিয়েছেন মধ্যে ডুবে রয়েছে অধিকাংশ মানুষ কিন্তু সে মূল্য তারা মূল্যায়ন করছে না আর সেই নেয়ামত দুটো হচ্ছে সেহাতু ওয়াল ফারাক যে প্রথমটি হচ্ছে সুস্বাস্থ্য আর দ্বিতীয়টি হচ্ছে অবসর সময় জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আপনাদেরকে দিব একটি সুসংবাদ আর সে সুসংবাদ হচ্ছে এমন একটি সুসংবাদ যে আমরা কোন ভালো কাজ না করি আল্লাহ কাছে একটি ভালো কাজের প্রতিদান পেতে পারি আর তা হচ্ছে শহীদ আল বোখারির দুই হাজার নাম্বার হাদিসে বর্ণিত সুসংবাদ আল্লাহ নবী সালামের প্রিয় সাহাবি আবু মুসা আল আসাদিরদি আল্লাহর প্রিয় পুত্র আবু বোরদা রহেমাহুল্লা তিনি দেখলেন ইয়াজি দেবনে আবু কাপশা রাহেমাহুল্লা তিনি আহ রোজা রাখতেছেন অর্থাৎ সফরকালীন সময়েও তিনি আল্লাহর আনুগত্যতা করার চেষ্টা করতেছেন তখন আবু বর্দা রহেমাহুল্লাহ सफर अवस्था कष्ट करते कष्ट लाघव करवस्था रोजा ना रेखे रोजार सव पा जाए एक गोपन तथ्य लुकान से तथ्य टीता जान चेष्टा करबा आबू मुसा अल असारद्लाहनू के अनेक बार देख शुनेस आल्ला नबी सल्लाहसल्लम अल्लाहबीला सफर अवस्थाय कष्ट करोजा ना रखो तरह तुम्हारा नफल रोजा लिपिबद्ध करा और से गोपन तथ्योपन सूत्र हम हे यीदा किम अवस्थाय किंबा सुस्थ अवस्थाय जो, जो तुम सत्कर्म करो तो जख तुम असुस्थतार कारण सत्कर्मी करते সফরে থাকার কারণে ওই সৎকর্মটি করতে পারবে না তখন আল্লাহ সুস্থ অবস্থায় করতে যে সতকর্মগুলো সৎকর্ম তোমার আমল নামায় আল্লাহ সুবাহনতালা লিপিবদ্ধ করবেন সুবাহান্লাহ আবাহামদিন সুবাহান্লাহ আজিম আমাদের জীবনে সুস্থতার সময়টাই হচ্ছে বেশি মুকিম অবস্থা অর্থাৎ অবসর সময় বাড়িতে स्ताम जीवने तेलावत आदाय बसि बस नफल सम पालन करते बसि बस नबी कर सल्लासम दरुद पाठ करते बसि बस तस्बी तहलिल तकबिर ताहमीद जिनगुल सुस्थ अवस्था अवसर समय করে রাখতে পারি তাহলে জীবনের যে পর্যায়ে আমার কর্মব্যস্ততা বেড়ে যাক না কেন আমার সফরকালীন সময় চলে আসুক না কেন আমি অসুস্থ হয়ে পড়ে বছরের পরে বছর বিছনায় যদি আমি পড়েও থাকি আল্লাহ সুবাহন হুয়া তালার প্রিয় হাবিব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবাহন হুয়া তালা তিনি আমাদেরকে ওই যে সুস্থ অবস্থায় আমি যে কর্মগুলো করেছিলাম আমার অসুস্থ অবস্থায় ওই কর্মগুলো না করার পরেও তিনি সম সব আমার আমল নামায় লিপিবদ্ধ করবেন দান করবেন একই সাথে আমি মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় অবসরকালীন সময়ে আমি যে সৎকর্মগুলো করেছি সফর অবস্থায় আমি যখন ভ্রমণে থাকবো সেই অবস্থায় যদি ব্যস্ততার কারণে ওই সমান সৎকর্মগুলো যদি করতে নাও পারি আল্লাহ সুহান তালা আমার আমল নামায় ঠিক সম পরিমাণ সৎকর্ম লিপিবদ্ধ করবেন অর্থাৎ আমি সুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করতাম অসুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে না পারলেও আল্লাহ সোবাহনতলা আমার আমল নামায় কোরআন তেলাওয়াতের সব লিপিবদ্ধ করবেন সুস্থ অবস্থায় আমি নফল সম পালন করতাম যদি অসুস্থ এবং ভ্রমণ সফর অবস্থায় এই নফল সম আমি পালন করতে নাও পারি আল্লাহ সোবাহনতালা আপনার আমার আমল নামায় ওই সমান নফল সম লিপিবদ্ধ করবেন সুস্থ অবস্থায় আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম বেশি বেশি তসবিত হালির পড়তাম অসুস্থ অবস্থায় সফর অবস্থায় ওই সৎকর্মগুলো যদি করতে নাও পারি আল্লাহবাহান হওয়া তালা ওই যে আমি সুস্থ অবস্থায় অবসর সময়ে আমি মোকিম অবস্থায় যে ভালো কাজগুলো করতাম সেই সম পরিমাণ ভালো কাজ তিনি আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করবেন আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা আমাদের সুস্থতাকে আমাদের অবসর সময়কে আমাদের মুকিম অবস্থাকে ভালো কাজে পরিপূর্ণ করে রাখি যাতে করে জীবনের যে কোনো পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তখন আমাদের অপারগতায় আমরা যদি ভালো কাজ করতে নাও পারি আল্লাহ সুবহান হাতা ওই যে সুস্থ অবস্থায় ভালো কাজ করেছিলাম সেই সম পরিমাণ ভালো কাজ আপনারা আমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন আমরা অবসর সময়কে যদি আল্লাহর আনুগত্যতায় কাজে লাগাই আর সফর ভ্রমণকালীন সেই ব্যস্ততার বিচারে সেই ধরনের আনুগত্যতা যদি করতে নাও পারি আল্লাহ সুবাহ হাত তাল্লাহ আমাদের প্রতি করুণা করে ওই যে মুকিম অবস্থায় আমি যে ভালো কাজগুলো করতাম সেই কাজগুলোর সমপরিমাণ সওয়াব সমপরিমাণ আমলের প্রতিদান তিনি আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করবেন ওসলাম আলিয়ান بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين